حديث نمبر ستور عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله عاشوراء روزارة كاربرتي أتسهو بردان আবু আল কতাদসারী রদয়াল্লাহ আনহো থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন আসুরার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে তিনি আসুরার একটি রোজার দ্বারা গত এক বছরের পাপ সমূহ ক্ষমা করে দিবেন জামে তিরমিজি হাদিস নম্বর সাতশো বাহান্ন শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো হাইফেন বন্ধনের মধ্যে এক হাজার এর অংশ বিশেষ এবং সোনান আবু দাউদ হাদিস নম্বর দু হাজার অংশ বিশেষ ইমাম তিরমিজি এই হাদিসটির বিষয়ে নিজের কোনো মন্তব্য পেশ করেননি আল্লামা নীন আল আলবানী এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৫ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আশুরার রোজা রাখার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে কেননা এই হাদিসটির দ্বারা জানা যায় যে মহান আল্লাহ এই আশুরার একটি দিনে রোজা রাখার মাধ্যমে আমাদের পূর্ণ এক বছরের পাপ গুলিকে ক্ষমা করে দিবেন। যদিও এই সমস্ত পাপ বলতে ছোট ছোট পাপ বোঝানো হয়েছে দুই মহারাম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব অথবা উত্তম কেননা আল্লা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আশুরার দিনে স্বয়ং রোজা রেখেছেন এবং নয় তারিখে রোজা রাখার আশা পোষণ করেছেন তবে আশুরার দিন হিসেবে শুধুমাত্র মহার্রাম মাসের দশ তারিখে এক দিন একটি রোজা রাখাও চলবে তাই মহারাম মাসের শুধু দশ তারিখে রোজা রাখা মক্রুহ বা অপছন্দনীয় বিষয় নয় তিন আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো এই যে শুধুমাত্র মহার্রাম মাসের দশ তারিখে একদিন একটি রোজা রাখা যাবে এবং মহার্রাম মাসের দশ তারিখের রোজা রাখার সাথে সাথে নয় তারিখেও রোজা রাখা উত্তম অতপর মহান আল্লাহর মহার্রাম মাসে যত বেশি রোজা রাখা যাবে ততই উত্তম কর্ম বা পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হবে